মানবতার সমাধান বেশ সসালামুক রহমতলার আলহামদুলিল্লা রবীল আলমিন সলাাতাম সঈদুলমুরসলিন আবীনা মহমদ ওলি ও সাহব আজমাইন أما بعد فأوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربشه لي صدري ويستر لي أمري وحل العقدة تمن لسان يفقه قولي بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن هدئناه السبيل إما شاكرا وإما كفورا الله فاكسا مستفرشان ساجي الله فاك رب العالمانوس كسيشتی قرشن اور منوش امون اكتش همائي হয়ে অতিক্রম করে এসছে যখন তার কোনো অস্তিত্ব ছিল না মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ আকরাবুল্লা আলমিন রাস্তা দেখিয়ে দিয়েছেন ভালো রাস্তা দেখিয়ে দিয়েছেন আর তাতে চলতে বলেছেন বন্ধু রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং তা থেকে সতর্ক করেছেন যেটা হচ্ছে তোমার জন্য ক্ষতিকর রাস্তা যা তোমাকে ধ্বংস করবে ইহকাল পরকালে সালাত এবং সালাম নাজ মাহমুদুর রাসুল্লাহ সাল্লি সালামের উপর যাকে আল্লাহ পাকরাবুল আলমিন এই জন্যই পাঠিয়েছিলেন যে মানব জাতিকে যাতে করে ভালো রাস্তা এই চলার জন্য উৎসাহিত করেন ভালো রাস্তার দিকে আহ্বান করেন আর অন্যায় রাস্তা থেকে সতর্ক সাবধান করেন আমরা তাফসির করো সৌরাতুদ্দাহারের এই সুরায় এতে একত্রিশটি আয়াত রয়েছে এই সুরা মদিনাই নাজল হয়েছে এই সুরাই আল্লাহ ফাকরাবুল্লা আলমী মানুষদের সৃষ্টির কথা উল্লেখ করেছেন মানুষকে আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন তার কথা বর্ণনা করেছেন আর তারপরে জান্নাতি জাহান্নদের অবস্থা আল্লাপাক বর্ণনা করেছেন জান্নাতিদের নিয়ামত বিশেষ করে আল্লাহ পাক এখানে মহান আল্লাহ করেছেন হাল আতা আল আল ইনসান হেন মানুষের ওপর নিঃসন্দেহে এমন একটা সময় এসেছে হাল এর তাফসির তাফসির কারা বলছেন হাল মানে এখানে কি নয় যেটা প্রসিদ্ধ অর্থ হাল মানে হচ্ছে কাদ নিঃসন্দেহে এই জন্য নিঃসন্দেহের অর্থ করলাম তবে যারা কী দিয়ে আসল অর্থ দিয়ে অর্থ করেছে তারা এইভাবে অর্থ করেছে যে মানুষের ওপর কি এমন একটা সময় আসেনি হেন্দার কোনো কালে এমন একটা সময় কি তার জীবনে আসেনি যে লামিয়াকুন সইয়া কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না প্রত্যেক মানুষের ওপর এমন একটা সময় এসছে যেই সময় উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এই সময়টা কি আর এই ইনসান এই মানুষ বা কোন মানুষ প্রত্যেক মানুষ সম্পর্কে বলা হয়েছে না আদাম আলী ইসলাম প্রথম মানুষ সম্পর্কে বলা হয়েছে একদল কাররা বলছেন যে এটা প্রথম মানুষ আদাম আলী ইসলাম সম্পর্কে বলা হয়েছে আদাম আলী ইসালাম মেয়ের আল্লাহ ফাকরবুল্লা আলমিন সৃষ্টির প্রথম স্তরে মাটি দিয়ে তৈরি করলেন আর তৈরি করে চল্লিশ বছর ধরে বিনা আত্মাই ফেলে রেখেছিলেন মাটির এক মানুষ আল্লাহ তৈরি করে রেখেছেন এখন আত্মা দেওয়া হয়নি এই সময়টাকে বোঝানো হয়েছে যে এমন একটা সময় প্রথম মানুষ তোমাদের পিতা আদাম আল ইসালামের ওপর এসেছে যেই সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না এটা লম্বা পুতুলে পড়েছিল তার দেহ আল্লাহ তারপরে আত্মা দিলেন আর কেউ কেউ বলছেন যে না এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা হয়েছে জিনসুল ইনসান যে কোনো মানুষ প্রত্যেক মানুষের ওপর এমন একটা সময় এসছে যে সময় তার কোন অস্তিত্বই ছিল না তাকে কেউ জানতো না তার নামও জানতো না এই রকম কোন ব্যক্তি পৃথিবীতে আসবে এই কথাও জানতো না এই সময়টা আবার কি একটা হচ্ছে যে তার জন্মের পূর্বের কাল প্রত্যেক মানুষের জন্মের পূর্বকালে কেউ জানতো না যতই বড় সে বিখ্যাত কোনো মানুষ হয়ে যাক কিন্তু কেউ জানতো না যে এমন মানুষ পৃথিবীতে আসবে হ্যাঁ কেউ জানতো না আর কোন কোনো কোনো তফসিরকাররা বলছেন হে নমিন্দার অর্থাৎ ওই সময়টা যেই সময়টায় মাতৃ গর্ভে ছিল মায়ের পেটে যখন এসেছিল সেই সময়টাই কেও জানে না যে কি হবে এটা এই ঘরে কে হবে জন্মিবে কি জন্মিবে না জন্মিবে ছেলে না মেয়ে আবার কি হবে কেও জানতো না ইন্না খালাকলী ইন্সান আমি নুৎফা আল্লাহাপ বলছেন নিঃসন্দেহ আমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ অন্যান্য মানুষদেরকে প্রথম আয়াতে আদাম সালাম সম্পর্কে বলা হলো যেটি প্রথম তাফসির বললাম আর এই দ্বিতীয় আয়াতে সমস্ত মানুষ সম্পর্কে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি তাতে থেকে আল্লাহ পাক রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন নবতালী কি জন্য সৃষ্টি করলেন মানুষকে নবতালি তাকে পরীক্ষা করার জন্য প্রত্যেক মানুষকে আল্লাহাক পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য পরীক্ষা চলছে এখন যদি প্রস্তুতি নেও তাহলে পরীক্ষায় কামিয়াব হবে সফলতা লাভ করবে আর যদি প্রস্তুতিতে না নেও মনে করে যে গরু ছাগল কাল্লা যে জন্য সৃষ্টি করেছেন ওই রকমই আমাকেও সৃষ্টি করেছে গরু ছাগলও খাই আর যৌন ক্ষুধা নিবারণ করে আমিও ওই সব কাজ করছি গরু ছাগলেরও আহারের প্রয়োজন রয়েছে সেইজন্য জন্য চরে আর আমিও রুজি রোজগার করছি আয়ু উপার্জন করছি তাহলে চতুষ পর্যন্ত আর মানুষের কোনো পার্থক্য নেই এই জন্য আল্লাহ পাক যে আমি মানুষকে বলেছে আল্লাপাকলাম দুর্বল হে পৃথিবী সামিয়াম আল্লাহামা আর তাকে ক্ষমতা দিলাম আর দেখারও ক্ষমতা দিলাম সাবিল বাচ্চা ভূমিষ্ঠ হলো তারপরে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে ধীরে ধীরে এই শক্তিগুলি বৃদ্ধি পেল আর তারপর আল্লাপাক বলছেন যে মানুষকে আমি রাস্তা দেখিয়েছি এসব আল্লাহ পাক রব্বুল্লা আলমিন রাস্তা দেখিয়েছেন আল্লাপাকের রাস্তা দেখানো দুই রকম একটা হচ্ছে সৃষ্টিগত রাস্তা দেখানো দিক নির্দেশনা কাদ্দারা ফাহাদা আল্লাহ সৃষ্টি করার পরে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে আহার থেকে নিতে হবে ছোট শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই স্থানে মুখ লাগালেই চুসতে শুরু করে সেটা দিলেই চুসতে শুরু করে কে শিখালো আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছে খিদে লাগলে কান্না করতে হবে এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাপাকের হৃদায়ত দিক নির্দেশনা আর একটা হচ্ছে শরীয়তগত হৃদয়ত আল্লাপাক রব্বুল আর আম্বিয়া রসুলগণের মাধ্যমে শেষ কিতাব আল কোরআনের মাধ্যমে শেষ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লারের মাধ্যমে আল্লাহ পাক রাস্তা স্পষ্ট করে দিয়েছেন যে দিন ইসলাম হচ্ছে সত্য পথ এটা হচ্ছে জান্নাতের পথ মুস্তাকিম যেন আমি আল্লাহ মানি না পরকাল মানি না অথবা পরকালের জন্য আমার কোনো কাজ করার প্রয়োজন নেই যা যার অবসর আছে সে করুক আল্লাপাক পাক ভাবে ছেড়ে দিয়েছেন প্রত্যেক মানুষকে আল্লাহাক স্বাধীনতা দিয়েছেন আমি কাফের জন্য তৈরি করে রেখেছি সালাহ শেখল শেখল লাবদ্ধ করা হবে ওয়া আগলা আল্লাহ আর তাদের জন্য তৈরি করে রেখেছি বেড়ি গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে ওয়া সাইরা আর জ্বলন্ত আগুন জাহান্ন পক্ষান্তরে জানাতীদের ক্ষেত্রে আল্লাহ আক বিস্তারিত বলছেন ইন্নাল আবর আর নিঃসন্দেহে সৎকর্মশীল লোকেরা ইয়াস বোন আমিন কাসিন এমন পানপত্র থেকে তারা পান করবে কান আমি জা জুহা কাহুরা যে পানপত্রের পানীয় বস্তুর সংমিশ্রণ হবে করফুরের করফুরের সংমিশ্রণ তাতে হবে আল্লাহাক বলে আলামিন এমন সারাব দেবেন যেটা হবে কর্পুরের সংমিশ্রিত এটা হবে ঠান্ডা সারাব ঠান্ডা পানীয় আর কাস এমন গ্লাসকে বলা হয় যেই এই গ্লাসে সুরা থাকে আল্লাহ পাক এমন সুরা দেবেন মদ দেবেন জান্নাতি মদ যার সংমিশ্রণ হবে কর্পোর আইনান আর ইয়ে অল্প স্বল্প হবে না যে কখনো শেষ হয়ে যাবে আল্লাহপাক বলছেন তা তো ঝর্না হবে এই যে আল্লাহাকের আবার পানীয় দেবেন জান্নাতি ঠান্ডা শীতল পানীয় তার ঝর্ণা হবে ইসরাবি হাই বাদুল্লাহ আল্লাহাকের বান্দারা তা থেকে পান করবে আল্লাহ পাখের বান্দা অর্থাৎ জান্নাতিরাফাজের জিরা আর পান করার জন্য কোথাও কষ্ট করে যেতে হবে উঠতে হবে না আহা তাফজিরা তা রাই প্রবাহিত ইচ্ছা মতো নিয়ে যাবে যেখানে যার ইচ্ছা হবে নিজের ঘরের মধ্যে নিয়ে যাবে ঘরে যাব। আমি এখন ঘরে না বাইরে আছি সেখানে চাই আমি যেখানে ইচ্ছা হবে সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে ইউফুন আবিনাজের কেন আল্লাহ ফখরবুল আলমিন তাদের কয়েকটি নেক আমল এখানে উল্লেখ করেছেন এরা সৎ কর্মশীল ছিল তার মধ্যে একটি কাজ তারা কী করতো ইউফোনা বিনাজর তারা মান্যতপুরা করে থাকে এরা পৃথিবীতে মান্নত পুরা করতো মান্নপুরা কি জিনিস একদল তার সেরকর বলছেন মান্নপুরা করতো অর্থাৎ আল্লাপাক রব্বুল্লা আলমিনের সাথে যে চুক্তি ছিল আল্লাপাক জিজ্ঞেস করেছিলেন আদম আলাইসলামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত মানুষের আত্মা নিয়ে যে আলাস্তুবে রব বে তোমাদের রব আমিকে নই তখন সকলে বলেছিল যে বালা হ্যাঁ অবশ্যই তুমি রব এই যে প্রতিশ্রুতি কারণ মান্যতের প্রতিশ্রুতি থাকে তাহলে মূল ইমান এবং আল্লাহর অনুগত হওয়া এটাকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলছেন না মানত মানে মানত মান্যতাকে বলা হয় যে কোনো ক্ষেত্রে ভবিষ্যতে কোনো কাজ হতে যাচ্ছে হবে বা এমনিতেই যেমন আরবি ভাষা উলিল্লাহ সুমা আনাসুমা সালাসাইয়াম আল্লাহর জন্য আমি নিজের ওপর অবধারিত করছি যে আমি তিনটা রোজা রাখব আমি দুইটা কাজ নামাজ পড়ব। আমাদের উপমহাদেশের লোকেরা করে কি এরা করে যে আমার যদি ছেলেটা এবার পাশ করে যায় অথবা ছেলেটা বিদেশ যাচ্ছে যদি বিদেশ চলে যায় তাহলে আমি তিনটা রোজা রাখবো আমি দশটা মিশ্রিকে খাওয়াবো এই ধরনের বা আমার স্ত্রী অসুস্থ আছে আমার স্বামী অসুস্থ আছে যদি ভালো হয়ে যায় তাহলে আমি রেখা দান করব। এগুলো হচ্ছে মানত নাজার নবিয়া করিম সাল্লা সাল্লাম বলেছেন সাহেবিস মান না জানায় আল্লাহ কেউ যদি আল্লাহ পাখের আনুগত্যের কাজে মানত করে থাকে ফাল ইয় অবশ্যই আনুগত্য করবে সেটা পুরা করা ফরজ কারণ নিজের ওপর সে ফরজ করে নিলো এমন কাজ যেটা আল্লাহ ফরজ করেননি নিজের ওপর সে অবধারিত করে নিল ফরজ করে নিলো যার ফলে ফরজ হয়ে গেছে ফরজ আদেই করতে হবে আর অমান্না যারা আসি আল্লাহ আর কেউ যদি আল্লাহ না ফরমানি করতে চায় যে আল্লাহ যদি আমার ছেলেটাকে সুস্থ করে দেয় তাহলে বাবার মাজার এগিয়ে একটা চাদর চড়িয়ে আসবে বা আমি দশজনকে মদ পান করাব ইত্যাদি ইত্যাদি আল্লাহ যদি আমাকে বিদেশে নিয়ে চলে যায় তো আমার গ্রামে এই জালে অনেক জলুম করেছে সাথে জীবনে কথাই বলবো না আর সেই দিনকে ভয় করে কানু মুস্তা যার অনিষ্ট হচ্ছে সুদূর প্রসারী ওমুনা তাম আর তারা অন্ন দান করে আল্লাহু অথচ সেই খাদ্যকে ভালোবাসে তার প্রয়োজন আছে অভাব আছে অভাব থাকা সত্ত্বেও প্রয়োজন থাকা সত্ত্বেও পয়সা সবাই ভালোবাসে তারপরেও দান খেরাত করে খাওয়াই কাকে মিসকিনান দরিদ্রকে ওয়াতি মানাতকে ওয়াসিরান আর বন্দিকে বন্দি সে মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে আর আসরুল্লা সাল্লামের জামা তাদের কাছে বন্দি যারা ছিল কাফির ছিল সুতরাং বন্দিকে খাওয়ার প্রশংসা আল্লাপাক করেছেন বন্দিকে খাওয়াবেন সেটা তার মানে বোঝা গেল যে অমুসলিমকেও যদি অন্নদান করেন সেটাও নেকির কাজ এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্বে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে जीवन सफलता की भावे क्यों जदि कुरान तेलावे क्यों जो शैम पालन कर मुखेर पवित्रतारम आल्लाह के सन्तुष्ट करो फजिलत जान देखाएल কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নামলাদেশে বাংলায়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 এসব লোকেরা যারা জান্নাতি তারা অন্নদান করত তা আর ভালোবাসা সত্য অর্থাৎ ধন সম্পদের ভালোবাসা সত্য আর কেউ কেউ বলেছেন আল্লাহব্বাহি বিল্লাহ আলাহব্বিল্লা আল্লাপাকের ভালোবাসার ভিত্তিতে কি জন্য দান করতো দুনিয়ার খ্যাতির জন্য নয় দুনিয়ার কোনো গরজ হাসিলের জন্য না বরং এই জন্যই দান করত যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সুতরাং আল্লাহ পাকের নির্দেশ যে অভাবীদের উপরে খরচ করো ইয়েতিমদের উপরে খরচ করো বন্দিদের অন্ন দান করো আল্লাহ পাক তারপর ইসাদ করছেন যে খেতে দেয় মিসকিন কে দরিদ্রকে আর মনে মনে বলে আর প্রয়োজনে প্রকাশ করে বলে ইচ্ছি আল্লাহ আল্লা পাখের চেহারা উল্লেখ করা হয়েছে চেহারা বলে সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহ পাকে চেহারা আছে বলেই ওঝহ চেহারা বলে সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়েছে লানুরিদমিনালা শকুরা তোমাদের কাছে কোনো এর প্রতিদানও চাই না যে কখনো ভাবিও না যে তোমাদেরকে খেতে দিলাম কোন কালে তোমরা আমাদের উপকার করবে আশা রাখি ওলা শুকুরা এমনকি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতাও চাই না যে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করবে কেন তাহলে আমরা এই সৎ কাজগুলি করি এই জন্য যে আমরা ভয় করি আমাদের প্রতিপালককে ইন্নান আকাফ হমের রব্বেনা ইন্নান আকাফমির রব্বেনা ইয়ৌমান আমরা ভয় করি আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন এক দিবসকে যেটা আল্লাহ পাক সংগঠিত করবেন সেটা হচ্ছে এমন দিন যেটা বড়ই ভয়ানক এবং ভীতিপ্রদ দিন আবু মানে হচ্ছে কালো তাহলে কালো দিন তামতারির মানে হচ্ছে দীর্ঘ তাহলে এমন একদিন যেই দিন দীর্ঘ কালো কেমতের দিন অর্থাৎ সেই দিনে পাঠদের অবস্থা এমন হবে যে তারা অন্ধকারে নিমজ্জিত হবে জাহান্নামের এই দিনকে আল্লাহ পাক আবু সান কামতারিরা বলেছেন অর্থাৎ বড় ভয়ানক দিন ফবা কাহু আল্লাহ রাজা আলেক আলিয়ম আল্লাহ পাক এই জন্য তাদেরকে পৃথিবীতে যেহেতু এই সৎকর্মগুলি করতো আর এই রকমের যেগুলি ফরজ কাজ রয়েছে সেগুলি হারাম করতো হারামকাবিরা অন্যাই কাজ রয়েছে সেগুলি থেকেও বাঁচত সেই জন্য এদেরকে রক্ষা করেছেন এই দিনের অনিষ্ট থেকে কেয়ামতের দিনের অনিষ্ট থেকে ও্লাহ কাহুম নজর আতম ও সরুরা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দিয়েছেন বা দেবেন নজরাতেন সজীবতা তাদের মুখমন্ডলী চেহারা থাকবে সজীবতা কারণ আনন্দ ভিতরে আছে সেটা ফুটে উঠছে চেহারাতে অসরুরা এবং তাদের অন্তরে দেবেন আল্লাপাক আনন্দ ও যাজাহমবে বা সবার আর তাদের ধৈর্যের কারণে আল্লাপাক তাদেরকে উত্তম প্রতিদানে দেবেন জান্নাত এবং রেশমের কাপড় আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দেবেন তাদের ধৈর্যের কারণে জান্নাত আর রেশমের কাপড় আর তারা সেই বসবে উচ্চ উচ্চ আসনের উপর না সেখানে কোন রোদ্রা শীতও থাকবে না আর কেউ বলেছে সেখানে পৃথিবীর মতো থাকবে না আলো দেওয়ার জন্য আর সেখানে চন্দ্রও থাকবে না জমারিরের চন্দ্র তস্থির করেছে সূর্য চন্দ্রের প্রয়োজন হবে না কারণ আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন বিনা সূর্যে বিনা চন্দ্রে জান্নাতে যাপন করবে আর আলোতে তারা থাকবে কোন অন্ধকার সেখানে ছায়া তাদের নিকটবর্তী করা হবে জান্নাত মানে বাগান আর ছায়া আর ছায়া অজলাত কুতুফুহা তিল এবং সেখানকার ফল পাড়া তাদের জন্য তাদের নাগালে করে দেওয়া হবে তাদের অনুগত করে দেওয়া হবে অনগত করে দেওয়া হবে যেখানে থাকবে সেখান থেকে তাদের উপর ঘুরে ঘুরে আসবে আল্লাহ পাকের জান্নাতি খাদেমরা বেআনিয়া মিন ফিউদ্দাহ পাত্র নিয়ে ও আকুয়াবিন আর এমন গ্লাস নিয়ে কানাত কাবারিরা যেগুলি হবে তারা যতটা ভর্তি করে দেওয়া উচিত আর যতটা ভর্তি করে দিলে শ্রদ্ধা সম্মান করা হয় আদব কায়দা রক্ষা করা সেইভাবে দিবে আপনি গ্লাস ভর্তি করে যদি মেহমানকে পানি দেন পড়ে যেতে পানি পান করতে একবারে খালি পানি দিলেন বা চা দিলেন কিন্তু একেবারে অল্প সেটাও বেআ হবে এই জন্য আল্লাহ কাদ্দারুহিরা তারা যথার্থ পরিমাণে ভর্তি করে দেবে আসানকে মিজাজু হাজান আর তাদের কি এমন পানপাত্র থেকেও পান করানো হবে যার সংমিশ্রণ হবে আদার আদার সংমিশ্রণ আদা গরম জিনিস এটা হবে গরম পানীয় আর আগেটা ছিল ঠান্ডা পানীয় আল্লাহ ফক্রাব্বুল আলমিন বলছেন যে এই পানীয় হবে আইনানি এমন এক ঝরনা থেকে ফিহা জান্নাতের তুসাম্মা সালসাবিলা যার নাম সালসাবিল আল্লাহ বলছেন ওয়াতুফ আলিম বিলদান মু ঘোর ঘোর করে তাদের সেবা দানে সেবাদানে্যে নিয়োজিত থাকবে এমন খাদেমরা যারা চিরকিশোর বিদানু মুখাল্লাদ এদারো আই তাহম তুমি যদি দেখতে পাও হয়ে নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম এই চিরকিশোর জান্নাতি খাদেমদেরকে হাসেব তাহম লু লু আমান সুরা তাহলে তাদেরকে দেখে মনে করবে যে এগুলি হচ্ছে বিক্ষিপ্ত ছড়ানো মনিমুক্তা। আল্লাহ আল্লাপাক তারপরে সাদ করছে আলী আহমদ শেয়াবো সন্দোষ জান্নাতিদের শরীরে তাদের ওপরে অর্থাৎ শরীরে পোশাক হবে শেয়াবসন্দোষ শেয়াবসন্দোষিন খুজুর সবুজ আর পাতলা রেশমের ওয়াইস্তা আর মোটা রেশমের ও হুল্লু আসা এবং তাদেরকে কঙ্কন পরানো হবে রূপার আল্লাহ পা আরেক চেয়ে এই সুরাই সুরাই ফাতেরে বলেছেন যে হুল্লু আসাবের মিন জাহাব স্বর্ণেরও কঙ্কন পরানো হবে স্বর্ণেরও পরানো হবে আর ও পরানো হবে সেখানে আর হারাম থাকবে না পুরুষদের জন্য যেমন অলংকার ব্যবহার করা হারাম স্বর্ণ চাঁদি ব্যবহার করা হারাম ওই সব জানাতে আর হারাম হালাল কিছু থাকবে না আল্লাপাকে এগুলো নিয়ামত হবে অসাহম সারা বান্তাহুরা এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পরিচ্ছন্ন পানীয় আর আল্লাপাকের পক্ষ থেকে জানানো হবে যে হে জান্নাতিরা শুনো এই হচ্ছে আল্লাহ পাক তার মূল্যায়ন করেছেন তারপর আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি এই কোরআনকে ধীরে ধীরে অল্প অল্প করেই নাজিল করেছি মোহাম্মদ সাল্লা ইসলামের উপর বছরে লে হোক মে রে হে নবী মোহাম্মদ তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ কাফুরা আর কোন কেউ কেউ বলছেন বিশেষ বিশেষ কাফের নেতাদেরকে আবু জাহাল আর অলিত বিন আর এইরকমই ওতবা বিন রবি এই সবকে বোঝানো হয়েছে আর আয়াত হচ্ছে ব্যাপক যে কোনো কাফের এবং যে কোনো পাপিষ্ট আল্লাহ পরে যারা বিশ্বাসী না পাপিষ্ট তাদের আনুগত্য করিও না বুকরা এবং সকাল বিকাল হে নবী তোমার রবের নাম স্মরণ করো লাহু আর রাতের কিছু অংশে তাকে কর সেজদা করোসবাহ এবং রাতে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করো এই আয়াতগুলিতে পাচক তো সলাতের দিকে ইঙ্গিত করা হয়েছে আর রাতে যে দীর্ঘ তসবি করতে বলা হয়েছে তাহ বলা হয়েছে সকাল বিকাল মানে ফজর নামাজ আর বিকাল মানে জোহর আসর হয়ে গেল অমিন আল্লাহ রাতের কিছু অংশে সেজদা করম আর মাগরে বেশা হয়ে গেল পাঁচ অক্টো আর তাহার যুদের কথা বলা সব্য তিলাতে নিঃসন্দেহ এরা নগদ নগদ পছন্দ করে দুনিয়া পছন্দ করে আর তাদের সামনে যে এক ভারী দিন রয়েছে আর কঠিন অবস্থা হবে সেখানে তা তারা উপেক্ষা করেছে আল্লাপাক তারপরে স্বাদ করছেন যে মানুষকে আমি কেমন করে সৃষ্টি করেছি শোনো নাহনু খালাক নাহম আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অসাদাধান আশ্রাহম এবং তাদের গঠনকে মজবুত করেছি ওই দাসে না আর যখন আমি চাইব চাইবো বদল আল্লাহমিল্লা তাদের মতো অন্যদেরকে আমি সৃষ্টি করব এদেরকে ধ্বংস করে দিয়ে অন্যদেরকে যে আমি সৃষ্টি করতেছি তাও করতে পারবো অথবা এর অর্থ হচ্ছে যে এদের পুনরুত্থান আবার হবে এদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাপাকিম হোক জান্নাতের পত্নী কমাত ই আশা আল্লাহ তবে তোমরা চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চেয়েছে সবার চাওয়ার ঊর্ধ্বেও চল্লাহ পাকের চাওয়া আল্লাহর ইচ্ছে সুতরাং আল্লাহ পাকের কাছে তৌফিকও চাইতে হবে সাহায্যও চাইতে হবে আর আল্লা পাক তখনই চাইবেন বান্দার জন্য কল্যাণ যখন বান্দার অন্তরে কল্যাণ আছে আর আল্লাপাক অন্তর জামি ইন্নাল্লাহ কান আলীমান হাকিম আল্লাহ পাক সবকিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাবান ইউদ্িলমাই শাফিউ রহমাতে আল্লাহ যাকে চান তার রহমতে দাখিল করেন অজালিন আদাল আজান আলীমা আর জালমদের জন্য আল্লাহ পাক মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এখানে আমাদের সুরায় দাহে তস্তির শেষ হল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 ربي ما عرفت الله ربي أشرق النور রফতল কনূর বেক মহিগ্ রবি শাদ ফ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 कत कार्यकिन मोमार निजेटी रंगे रंजित कर जीवन रंगू आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगेटी डर आंतरिक बार्ता शत्रुके जय कर घृणा शत्रुतुम भलो दिए मंद के तार तुम्हार परम बंधु शत्रु के परित ना बर जय करन केय कर मानवतार समाधान